বাংলা মানবতা সমাধান আল্লাহামিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনিয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে সালমের মাধ্যমে অভিনন্দন জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সামনে আলোচনা করছিলাম শয়তান থেকে পরিত্রাণ এই বিষয়ের ওপরে আল্লাহ সুবাহানাহ তালা কোরআন মাজিদের মধ্যে শয়তান যে মানুষের চিরশত্রু দুশ্মন সুতরাং এই দুশ্মন বা শত্রু থেকে আমাদের যে সব সময় সাবধান থাকতে হবে বেঁচে থাকতে হবে সেটাও আল্লাহ সুবাহান তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং কোরআন মাজিদের মধ্যে বলছেন সুরা ইয়াসিন ৩৬ নম্বর সুরার ষাট নম্বর আয়াতে। আমরা যদি একটু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে যাই যে আল্লাহ সুফহানাহ তালা যখন আদম এবং হাওয়া আলাইহ সালামকে সেই বেহিসে থাকার নির্দেশ দিয়েছিলেন এবং সেই বেহিসে থাকাকালীন একটা কাজ করতে নিষেধও করেছিলেন কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে শয়তান তাদের উভয়কে সেই বিপদগামী করে তার যে নিষেধ আল্লা সুবহানহ তালার যে নির্দেশ সেটাকে সে অমান্য করাতে চেষ্টা করেছিল এবং শয়তান সেই চেষ্টায় সফল হয়েছিল আল্লা সুফহানহ তালা সেই ইতিহাস বা সেই ঘটনা সুর আরফ সাত নম্বর সুরার একুশ বাইশ এবং তেইশ এই সমস্ত অ্যাটগুলোতে বর্ণনা করেছেন যে শয়তান আমাদের আদি পিতা এবং মাতাকে কিভাবে গমরাহির পথে নিয়ে গিয়েছিল এবং তার পরিণতি হিসেবে তাদেরকে একটা লজ্জাজনক অবস্থায় সেই জান্নাতের মধ্যেই কাটাতে হয়েছিল এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি তাদের সৃষ্টি হয়েছিল তখন আল্লাহ সুফায়না হওয়া তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদেরকে উভয়কে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই পৃথিবীর জীবন জীবনযাপন করার জন্য ता आल्लाबहानाल दुआ करके जे अत्याचारित बा्वसर मध्य निमज्जित बोले आल्लाह तलार का छोट हो जदि आल्लापर ऊपरे दया रहमत मगफिरत ना करें तो अत्याचारित मध्य थे जब तेल से घटनागुलो स्मरण कर आल्लाबहानाह तला को से ही बनी आदमेर सतान बोले अभिहित कर आल्ला स्मरण कराते चाहिए जे তোমাদের আদি পিতা মাতাকে যেভাবে শয়তান চক্রান্ত করে একটা সুখময় স্থান থেকে একটা শান্তির জায়গা থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল সুতরাং সেই আদম এবং হাবা আলহিসেরই সন্তান তোমরা তোমাদের সেই দুঃস্মন বা শত্রু যে শৈতান সবসময় তোমাদেরকে চেষ্টা করবে গোমরাহীর পথে নিয়ে যেতে সুতরাং তাকে শত্রু হিসেবেই নেবে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সুরা ফাতির সুর নম্বর পঁয়ত্রিশ আয় নম্বর ছয়ও বলেছেন যে শত্রুকে শত্রুর মতোই গ্রহণ করবে আমরা যেমন শত্রুকে সবসময় ভয় পাই বা শত্রুর কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করি সুতরাং আল্লাহ সুবাহ হওয়া তালা সেই শিক্ষাটাই দিতে চাইছেন যে আমরা সবসময় শত্রুর কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এবার আলোচনা করব বা দেখব যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবাহ হালা কোন কাজগুলোকে এই শয়তানের কাজ বা শয়তানি অ্যাক্টিভিটি আখ্যায়িত করেছেন এবং সেই কাজগুলো যদি আমরা করি তাহলে শয়তানের সাথে আমাদের যে কি সম্পর্ক গড়ে উঠবে সেটাও আল্লাহ সুবাহানোরান মসজিদের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানোরান মসজিদের সুরা আনাম ছ নম্বর সুরার একশো নম্বর আয়াত এবং সুরা আরা সুরা নম্বর সাত আয়াত নম্বর একত্রিশ এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ সুবাহানা বলেন এবং সুরা বনী ইসরাহল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর ২৬ এবং সাতাশ এই আয়াতগুলোতে বলা হয়েছে। একশো একচল্লিশ বা প্রয়োজনের অতিরিক্ত কথা বলা হয়েছে যে একটা লিমিট মধ্যপন্থা সেই লিমিট ছাড়িয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সুভানা হয় তা আলা সীমালঙ্ঘনকারী পছন্দ করেন না আবার বানি সুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে আল্লাহ সুবানা তোমরা প্রয়োজনের অতিরিক্ত খরচা করো না এক্সট্রা যেটাকে বলা হয় ইংরেজিতে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা শৈতানের পথে খরচা করা তারপরে সাতাশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ সুবানাহ তালা বলেন নিশ্চয়ই যারা প্রয়োজনের অতিরিক্ত খরচা করে তারা হচ্ছে শয়তানের ভাই এবং শয়তান হচ্ছে তার প্রভুর অত্যাচারিত জুলুমকারী तेल ये आयतग जो एक भावी चिंता भावना करी एवं आयतगुलो के प्रैक्टिकल लाइफे दैनन्दिन जीवने प्रतिदिन जीवने प्रयोग करी तेल निश्चय बुझते आल्ला सुभाना हो ताला के शिक्षा दीते चाहिए और येपारे क्या मठे प्रश्न जो अर्थ उपार्जन करी से उपार्जित अर्थ को पथे व्यय करी एटा जो हर पथे व्यय करी অবৈধ পথে ব্যয় করি শুধু তাই নয় সেটা প্রয়োজনের অতিরিক্ত যে খরচা করার কোনো কোনো ছিল না। নয় অথচ আমরা যে খরচাগুলো করি তাহলে এইভাবে সেটাকে আল্লাহ শয়তানের সাথে আমাদের একটা সম্পর্ক কথা ঘোষণা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কি চাই কোনো সময় যে দুশ্মন আমার যে সবসময় আমার ক্ষতি করতে চায় যে সবসময় আমার বিপদ ডেকে আনতে চায়। আমার পরকালের জীবনকে ধ্বংস করতে চায় তাকে কি আমরা নিজের ভাই বলে গ্রহণ করতে পারি তাহলে নিশ্চয় আমরা তো সেই রকম লোককে বা সেই রকম ব্যক্তিকে আমরা ভাই বলে কখনো গ্রহণ করতে পারি না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই প্রোগ্রামের আলোচনা থেকে এটাই শিক্ষা নিব যে আল্লাহ সুবাহ যে নিয়ামত এবং যে রুজি আমাদেরকে দিয়েছেন আমাদের যদি পয়সা অধিক হয়ে যায় যদি পয়সা আমাদের জমে থাকে আমরা কোথায় খরচ করব সেটাও যদি খুঁজে না পাই দিয়ে এই শয়তানের পথে খরচা করি এবার শয়তানের পথে খরচা করার মধ্যে অনেকগুলো আমরা প্রাত্যহিক জীবনে প্রতিদিনের জীবনে দেখে থাকি যেমন এই যে বিয়ের অনুষ্ঠান ম্যারেজ বা বিবাহ অনুষ্ঠান যেগুলো হয় সেখানে আমরা প্রতিদিন প্র্যাকটিক্যাল আমরা দেখছি প্রতি একটা গ্রামে বাড়িতে শহরে গ্রামগঞ্জে যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন ধনদৌল দিয়েছেন অগাত সম্পত্তির মালিক তারা এই বিয়ের অনুষ্ঠানে যে সমস্ত এই যে শয়তানি খরচগুলো করেন সেই লাইটের পিছনে বিভিন্ন রকমের মিউজিক এই সমস্ত গান বাজনা যেগুলো শয়তানি অর্থাৎ ফজুল খরচা যেগুলো এই শয়তানি খরচায় আমরা করে থাকি যেগুলো প্রয়োজনীয়তিরুক্ত খরচা যেগুলো কোনো কাজে আসবে না আরো আমাদেরকে শয়তানের পথের অনুসারী হতে হবে ঠিক এই এইরকমই আমরা অনেক রকমের পার্টিতে যাই সেখানে যেগুলো হারাম পন্থা বা হারাম খরচ সমস্তগুলো আমরা বেশিরভাগই হারাম পথে করে থাকি আমরা বার্থডে পার্টি করে থাকি সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এই যে সমস্ত জিনিসগুলো আমরা করি এবং সেখানে যে খরচা এবার সেগুলো হালাল বা হারাল এই বার্থডে পার্টি বা কোনো পিকনিকে যাওয়া এগুলো আমি ফতুয়ার কথা বলছি না কিন্তু এই যে সিস্টেম বা পদ্ধতিগুলো আমরা করি যে খরচাগুলো আমরা করি অবৈধভাবে সেই যে কাজে বা সেই অ্যাক্টিভিটিতে সেগুলো কিন্তু সেই শয়তানের ভাইয়ের খরচার মধ্যে চলে আসবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা এই সমস্ত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। যে আল্লাহ সুহানাহ তাহলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন আমাদের পয়সা দিয়েছেন আমাদের পয়সা খরচ করার জন্য তিনি একটা বিধানও দিয়েছেন আমার কাছে যদি অঘাত প্রয়োজনের অতিরিক্ত পয়সা হয়ে যায় তাহলে সেই শয়তানের পথে খরচা না করে প্রয়োজনের অতিরিক্ত খরচা না করে সেই প্রয়োজনের অতিরিক্ত পয়সা যাদের হক তাদেরকে আমরা সেই পয়সাগুলো দিলে তবে আল্লাহ সুভানাহ তালার বন্ধু আমরা হতে পারবো তখন আল্লাহ সুবাহানা হতাল আমাদেরকে ভালোবাসবেন এই ব্যাপারে কোরআন মাজিদের আয়ত আছে এবং বলে দেওয়া আছে যে যাদের প্রয়োজনের অতিরিক্ত পয়সা আছে ধনু আছে আমাদের ইসলামের এত সুন্দর যে সিস্টেম বা পদ্ধতি জাকাতের যে সিস্টেম আছে এবং এই জাকাতের হক দ্বার কারা কোরআন শরীফের সুরাত নম্বর সুরার ষাট নম্বর আয়তে এই জাকাতের আট প্রকার লোকের যে খাত বা আট প্রকার লোকের হক लोग से समस्त लोकगुलो के डोनेस हिसेबे अनुदान हिसाब से पसागुलो क्या आठ प्रकार लोकल कथा बोला जी एत प्रयोजन अतिरिक्त खर्चा करी से खर्चागुलो जिसमस्तर पड़ा प्रतिबी जरा गरीब मिस्किन রাস্তায় রাস্তায় ভিক্ষা করে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আবার অনেকেই আছে ভিক্ষা করতে লজ্জা করে কিন্তু তার অর্থের প্রয়োজন আছে সুপ্রিয় দর্শক মন্ডল এগুলো তো আমাদের একটা দায়িত্ব যে আমাদের যদি প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ হয় তাহলে তাদের একটা হক আছে তাদের হক আদায় করা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাহলে আমরা এই সমস্ত পদগুলো বেঁচে নেব যাতে করে আমরা শয়তানের ভাই থেকে আল্লাহ যে বলছেন ইন্নল মুবাজির আকান যারা প্রয়োজনের অতিরিক্ত খরচা করে তারা হচ্ছে শয়তানের ভাই তাহলে আমরা যদি শয়তানের কাছ থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ বা অর্থ আছে সেগুলো আল্লাহর যে বিধান আছে যাদের হক আছে তাদেরকে যদি আমরা দিই তাহলে নিশ্চয়ই আমরা এই শৈতানের কাজ থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ পেতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী আরো কোরআন মাজিদের মধ্যে অনেক এই শয়তানি কাজ বর্ণনা করা হয়েছে যে কোন কাজ গুলো স্পেশালি ডাইরেক্ট শয়তানের সাথে আল্লাহ সুবাহের নাম দিয়ে এই সমস্ত কাজগুলোকে শয়তানি কাজ বলে ঘোষণা করেছেন যেমন সুরা মায়দা ৫ নম্বর সুরার নব্বই নম্বর আয়তে আল্লাহ বলেন ইয়া ইহল্লা জিনা আমানু ইন্নামরু মেসিরু আল আনসাবু আল্লাহ রিজসুমিন আমলি শৈতন ফৈজতানিবুকুম তুফুল আল্লাহ সমগ্র সুবহানদেরকে লক্ষ্য করে বলছেন ইননামাল তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে জুয়া, মূর্তি পূজা এবং ভবিষ্যৎবাণী করা হাতের রেখা দেখা তাহলে এই সমস্ত ঘটনাগুলো শয়তানি কাজ তাহলে এইগুলো হচ্ছে রিজিসুমিন আমলে শয়তান এগুলো হচ্ছে শয়তানি অ্যাক্টিভিটি শয়তানি কাজ ফয়ানিবু তোমরা এগুলো থেকে দূরে থাকবে যাতে করে তোমরা কল্যাণ লাভ করতে পারো সফলতা পেতে পারো তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিশ্চয়ই আপনাদের সামনে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি কোথাও যাবেন না ইনশাআল্লাহ ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান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 शुम बार बार। शकाल बार महा महा महा अल कुर दिए हिदायत करोस्ट मड बुक सब समस्या समाधान मध्य सुखुम सम्पद नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी প্রতি রবিবার ও মঙ্গলবার সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সু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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার ফিরে এলাম আলোচনা করছিলাম যে শয়তানি কাজ এবং যে কাজগুলো আল্লাহ সুবান এই কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন যে এই কাজগুলো হচ্ছে ডাইরেক্ট শয়তানের কাজ সুতরাং তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকবে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের সুরা মায়দার ৯০ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ জুয়া ভূত এবং ভবিষ্যৎ বাণী করা তাহলে এইগুলো হচ্ছে শয়তান। কাজ। তোমরা এগুলো থেকে দূরে থাকবে লালুম তুফলি হন যাতে করে তোমরা কল্যাণ লাভ করতে পারো সফলতা পেতে পারো তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে সমস্তগুলো কাজ খামার বা মদ তারপরে জুয়া এই বুথ বা মূর্তি পূজা এবং ভবিষ্যৎবাণী করা এই কাজগুলো আছে এবং এই কাজগুলোকে আল্লাহ মধ্যে শয়তানি কাজ বলে আখ্যায়িত করছেন এবং এই কাজগুলোর ব্যাপারে এই কাজগুলোর বর্তমান রেজাল্ট যদি আমরা দেখি বর্তমানে তাহলে আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারব আল্লাহ সুবাহ যাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন এবং আমরা তো নিজেকে সবাই নিজেকে সৃষ্টির সুতরাং এই যে কাজগুলো করার কথা বলা হলো চারটা কাজের এই কাজগুলো যদি আমরা পৃথিবীতেই বিচার বিশ্লেষণ করি যে এই কাজগুলো কতটা ক্ষতিকর এবং এইগুলো মানুষকে কতটা গুমরাহীর পথে নিয়ে যায় মানুষকে কতটা কল্যাণ থেকে অকল্যাণের পথে নিয়ে যায় ধ্বংস করে দেয় মানুষের জীবনকে কারণ একজন মানুষ যদি মদপান করে মাতাল হয়ে গিয়ে কোনো একটা অঘটন ঘটিয়ে দেয় তার তারপরে যখন তার হুঁশ ফিরে আসে যে অঘটনটা ঘটিয়ে দিল সারা পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে ততদিনই হয়তো সে এই দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলতে থাকবে এবং নিজেকে সে কখনো মাফ করতে বা ক্ষমা করতে পারবে না তাহলে এইটা এমনই একটা শয়তানি অ্যাক্টিভিটি বা এমনই একটা শয়তানি কাজ तलान कहीं मुहूर्त मध्य अल्प समय जदि कोडेंटल घटना से हत्या कर देना व्याचार यस्त काजगू बसी है अज्ञान अवस्थाएं मदपान कर लेटनागुलि एक, ट, ले, एक लाइफे घटे जाए पुरो लाइफाई मुहूर्त मध्य पुरो शेष हो जाएसुहाना हुआ तला এই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্যই তো এবং শয়তানের এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকার জন্যই আল্লাহ আল্লা এই কাজগুলোকে ডাইরেক্ট আমাদের জন্য শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী কোরআন শরীফের আরও একটা কাজকে আল্লাহ সুবাহ তালা শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন এবং সেই কাজটাও একটা কবিরা গুনার মধ্যে পড়ছে সেই কাজটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদের যে ঘটনা বা সুদের যে ব্যাপার আরবিতে যেটাকে বলা হয় রিবা সুরা বাকারার দুশো থেকে দুশো পর্যন্ত যে আয়াতগুলো আছে তারপরে সুরা আলী ইমরানের একশো ত্রিশ নম্বর আয়াত এই আয়াতগুলোতে রিবা বা সুদের যে কুফল সুদের যে পাপের যে প্রাস এই দুনিয়াতে এবং সেটা যে সবচেয়েতে বড় শয়তানি কাজ এবং দুশো নম্বরে আল্লাহ সুবাহ তালা বলছেন যারা এই সুদের কারবারের সাথে জড়িত তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয় সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে এত বড় এত মানাত্মক কথা বা ভয় ভীতি দেওয়ার জন্য আল্লাহ সুবান এই কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যারা এই সুদের কারবার করে সুদের লেনদেন করে বা সুদের ব্যবসা করে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তৈরি হয় যুদ্ধের প্রস্তুতি নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আমাদের ব্রেনটাকে আমাদের মস্তিষ্ককে একটু বুঝার জন্য বা একটু শান্তভাবে चिंता भावना करार्जन जी समय लागाय अवश्य बुझते आल्ला सुबहनाजे बार्ता दी चाहन जो मानूष जदि यघन्यपराध कर आल्लाल्लाह रसुलर युद्ध घोषणा कर मानूष आल्लाह अल्लाह रसूल जुद्ध घोषणा कर ले पृथ्वी अशांतर मध्य पड़े एक शयतानी जेता जे पथे परचालित कर सथे तरा নিয়োজিত থাকবে আল্লাহ তোমাদের জন্য যদি তোমাদের আদান প্রদান হয় তাহলে সেটা হারাম উপার্জন হবে হারাম পন্থা হবে এবং সেটা একটা সেই কবিরা গুনার মধ্যে পড়বে এবং সেইটাও হচ্ছে একটা শয়তানি কাজ সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ এই সমস্ত কাজগুলোর যে বর্ণনা ব্যাখ্যা আমাদেরকে বুঝাতে চাইছেন এবং এই কাজগুলো যে শয়তানি কাজ সুতরাং এই কাজগুলো থেকে আমরা কি করে পরিত্রাণ পাব। আল্লাহ কাছে আমরা এই কাজগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি ব্যবস্থা করতে হবে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে সুরা নিঃশা চার নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়তে বলছেন যে তোমরা শৈতানের সাথে যুদ্ধ ঘোষণা করো শৈতানের সাথে যুদ্ধ করো আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে এই সুদের ব্যবসা লেনদেন করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করি তাহলে আমরা তো এই দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত ঘৃণীত হবই আমাদের যে স্থায়ী জীবন সেখানেও আমাদের জিরো আমাদের রেজাল্ট আসবে তাহলে আল্লাহ সুবাহন তালা বলছেন যে তোমরা শয়তানের সাথে যুদ্ধ করো এবং প্রকৃত যারা ইমানদার প্রকৃত যারা মোমিন কোরআন শরীফ আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন সুরা মুজাদ আলাহ নম্বর সুরার 10 নম্বর আয়তে বলছেন যে শয়তান প্রকৃত যারা ইমানদার প্রকৃত যারা মুমিন তাদেরকে নিজের আয়াতে বা নিজের লাইনে নিয়ে আসতে পারে না তো আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে বলছেন এবার আমরা যে যুদ্ধের কথা যখনই আমাদের মাথায় আসে তখনই একটা পক্ষ এবং একটা প্রতিপক্ষ একটা বিরোধী গোষ্ঠী আমাদের এন পার্টি তাহলে তাদের সাথে আমরা কিভাবে মোকাবেলা করব এবং মোকাবেলা করার সময় প্রত্যেকেই চায় প্রত্যেক দলই চাইবে যে আমি যেন তাকে পরাজিত করতে পারি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যখনই এই দুনিয়াতে কারোর সাথে লড়াই করি বা কারোর সাথে যুদ্ধবিগ্রহ করি কারোর সাথে কোনো কম্পিটিশানে যাই তখন আমাদের সবসময় তো চেষ্টা থাকে যে আমি কি করে আমার বিরোধী পক্ষকে আমার এন গ্রুপকে কি করে তাকে পরাজিত করব। এবার তাকে পরাজিত করার জন্য যত রকমের কৌশল যত রকমের টেকনিক যত রকমের বুদ্ধি দরকার সমস্ত রকমের বুদ্ধি আমরা প্রয়োগ করি কেন পৃথিবীতে নাম হবে একটা ইতিহাস রচনা হবে তাহলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের হাতিয়ারটা কি আমরা কি নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করব। তাহলে আমি শয়তানকে পরাজিত করতে পারব আমি শয়তানের উপর বিজয় লাভ করতে পারব সুপ্রিয় দর্শক মন্ডলী जदि शयतानर सुद्ध करते हैं युद्ध करयान के परित करते हैं तेल सब चाहे ते बड़ो हथियार होल्ला सुबहान तलार यदत्त मेसेज अल कुरानी शेष नबी मोहम्मद सल्ला अलहीसलमर से ही हदीस युटो मध्यमे युद्ध करते है शयानर सल्लाह अवश्य हमारे शयतान के परित करते पर शयतान को समय ऊपर विजय लाभ करते সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবহান এই যে পৃথিবীতে এসেছিলেন তাদের উপরে যে বৈশ্বিক গ্রন্থ দেয়া হয়েছিল আদম আলী সালামের এবং তারা কিভাবে সেই শয়তানের কাছ থেকে পান চেয়েছিলেন শয়তানের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ কাছে সুবহানুয়া বা মুনাজাত করেছিলেন আমরা জানি মানুষদের মধ্যে থেকে শয়তান আছে আবার জিনদের মধ্যে থেকে শয়তান আছে আল্লাহ সুরা। আর না নম্বর সুরার ১১২ নম্বর আয়তে বলছেন যে শয়তান সেই শয়তান মানুষদের মধ্যে থেকে হতে পারে আবার জিনদের মধ্যে থেকে শয়তান হতে পারে এবং শয়তান যে মানুষকে বিপদে ফেলে মানুষকে এই দুনিয়াতে কষ্ট দেয় সেই জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক এবার যদি কাউকে জিন বা জিন শয়তান বা মানুষ শয়তান অ্যাটাক করে বা আক্রমণ করে এবার তার কাছ থেকে পানাহ চাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দুটো সুরা নাজিল করেছিলেন আমরা যদি কোরআন শরীফের এই যে সুরা দুটো আছে এই সুরা দুটোর নাজিলের কারণ এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করি এবং সেইখানে যে একটা শৈতানি চক্রান্ত রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সাথে করা হয়েছিল আমরা এর ইতিহাস অনেকেই জানি যে রসুল্লাহ সাল্লি আসালামকেও সেই শয়তানের চক্রান্তে পড়ে এক শ্রেণীর ইহুদি লোক তারা নবী সাহেবের ওপরে জাদু করেছিল এবং রসুল্লাহ সাল্লাসাল্লাম সেই জাদুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং তিনি কষ্টের শিকার হয়েছিলেন তাহলে শয়তানের দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন কষ্টের মধ্যে পড়েছিলেন তখন আল্লাহ সুবহানা সেই জাদু থেকে সেই শয়তানের কুমন্ত্রনা থেকে শয়তানের অ্যাটাক থেকে শয়তানের আক্রমণ থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ সুবাহান তালা দুটো সুরা নাজিল করেছিলেন সেই দুটো সুরা কোরআন শরীফের রসুলামকে সেই জাদুবিদ্যা থেকে সেই জাদুর কষ্ট থেকে পরিত্রানের জন্য টোটাল এগারোটা আয়াত রসুল্লাহ সাল্লা উপরে নাজিল করা হয়েছিল এবং এই আয়াতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহিস্লাম পরিত্রাণ পেয়েছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে আজকের মতো শেষ করছি ওয়াহদা ওয়ানা আনহামদুলিল্লাহ রবাহ আলমিন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 মহিলাদের আরো অনেক পথনের নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতিবার বাংলায় শিখ চারোদিকে চলছে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 জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহদের প্রচার কালিমা আবেদন প্রতিবার সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তারের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা अपनी कि जानते चानवसा के सर्वोच्च मुनाफा दी पर कुरान मूल्यवान तथ्य बने नम्बर एक रास्त सम्पद व्यय तदाहरण शस् दान जेटी वृद्धि पाए सत शीशे प्रत्येक शीशे आशोटी दाना आल्ला जाके इच्छा बृद्धि कर दें আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় মানবতার সমাধান